রহমান রহিম আল্লাহ নামে যখন আসমান ফেটে যাবে সে তো তার মালিকের আদেশটুকুই পালন করবে এবং এটাই তো তাকে করতে হবে যখন এ ভূমন্ডল সম্প্রসারিত করা হবে মুহূর্তের মধ্যেই সে তার ভেতরে যা আছে তা ফেলে দিয়ে খালি হয়ে যাবে সেও তার সৃষ্টিকর্তার আদেশটুকুই পালন করবে এবং এটাই তো তাকে করতে হবে হে মানুষ কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তুমি তোমার সৃষ্টিকর্তার দিকে এগিয়ে যাচ্ছ অতঃপর তুমি তার সামনাসামনি হবে তোমাদের মধ্যে যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে তার হিসাব একান্ত সহজভাবেই গ্রহণ করা হবে সে খুশিতে নিজ পরিবার পরিজনের কাছে ফিরে যাবে আর যার আমল নামা পেছন দিক থেকে দেয়া হবে সে তখন মৃত্যুকেই ডাকতে থাকবে এভাবেই সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে অথচ দুনিয়ায় সে নিজ পরিবার পরিজনের মাঝে আনন্দে আত্মহারা ছিল সে নিশ্চিত ভেবেছিল তাকে কখনও তার মালিকের কাছে ফিরতে হবে না হ্যাঁ আজ তাই হলো তার মালিক কিন্তু তার সব কার্যকলাপ পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখছিলেন শপথ সন্ধ্যাকালীন রক্তিম আভার শপথ রাতের ও এর ভেতর যত কিছুর সমাবেশ ঘটে তার এবং শপথ ওই চাঁদটির যখন তা ধীরে ধীরে পূর্ণাঙ্গ চাঁদে পরিণত হয়ে যায় তোমাদের অবশ্যই দুনিয়ার একটি স্তর অতিক্রম করে মৃত্যুর আরেকটি স্তরের দিকে এগিয়ে যেতে হবে এদের হয়েছে কি এরা কেন মহান আল্লাহর উপর ইমান আনে না আর এ কোরআন যখন এদের সামনে পড়া হয় তখন কেন মালিকের সামনে এরা সস্তা অবত হয় না अस्वीकारी नी तबे तुम्हारे जंत्रणादायक आजबे सुसंबाद दाओ तब हा अल्लापर इने तरज आल्लापुर पुरस्कार रही